ইবনু উমর রদিল্লাহতু আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আলাইসাল্লাম হতে আমি দশ রাকাত সালাত আমার স্মৃতিতে সংরক্ষণ করে রেখেছি জুহরের পূর্বে দু রাকাত পরে দুরাকাত মাগরিবের পরে দুরাকাত তার ঘরে ঈশার পরে দুরাকাত তার ঘরে এবং দুরাকাত সকালের অর্থাৎ ফজরের সালাতের পূর্বে ইবনু উমর রদিল্লাহ তু বলেন আর সময়টি ছিল এমন যখন নবী সাল্লু আল্লাহ সাল্লাম এর নিকট সচরাচর কোনো লোককে প্রবেশ করতে দেয়া হতো না